مشاعر الحب في روحاني تتملك تصغي الى القلب فيه مشاعر الحب في روحاني تتملك تصغي الى القلب فيه شوق نحمده ونصلي على رسوله الكريم أما بعد ثمانيت उपस्थितي بستر كاروني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 উপবিষ্ট লোকটি বললেন না তখন রাসুলসাল আলী বললেন তুমি তাকে জানিয়ে দাও অথপর ওই লোকটি উঠে গিয়ে গমনকারী ব্যক্তিকে বললেন আল্লাহর শপথ করে বলছি আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তখন ওই ব্যক্তি বললেন তোমাকে আহবান সলিম ভাই ও বোনেরা আপনাদের ভালোবাসার জবাবে আমিও সে কথাই বলছি আহব্বা আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসছেন সেই আল্লাহ আপনাদের ভালোবাসুন আর এই কথাও আপনাদের জানিয়ে দিচ্ছি আল্লাহর শপথ করে বলছি আমি আপনাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে কোন মুসলিম যদি অপর কোনো ভালোবাসি সত্যিকারী আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিমদের পারস্পরিক এই ভালোবাসার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সহি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসুলসাল্লিম আল্লাহ ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা একে অপরকে আমার মহত্বের খাতিরে ভালোবাসত তারপর আল্লাহ ইল্লা আজ আমি তাদেরকে আমার আরো ছায়াতলে স্থান দিব যখন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই সুনানি তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর মহত্বের খাতিরে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা পরস্পর ভালোবাসা রাখে তারা কেমতের দিন নূরের মিম্বরে অবস্থান করবে আর লোকেরা তাদের মর্যাদা দেখে ইচ্ছা করবে বিখ্যাত তা ব্যয় আবু ইদরিস খাওলানি ইবাহিমহল্লা বলেন আমি একদিন দামেশকের জামে মসজিদে মুহাজিবাজাল রাজি আল্লাহ তালাহের খেদমতে উপস্থিত হলাম এবং তাকে বললাম আল্লাহর কসম আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি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 এবং আমার একে অপরের জন্য খরচ করে সহিমে বর্ণিত আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন তিনি সাত লোককে তার আড়সের নিচে আশ্রয় দিবেন এর মধ্য থেকে একটি শ্রেণী হচ্ছে এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহাব্বত করে এই মহাব্বতের ভিত্তিতে তারা একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয় সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদের এক হয়েছে ফিল্লাহ সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসা স্থাপন করা আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই বিদ্বেষ পোষণ করা প্রিয় মুসলিম ভাই বোনেরা শুধু ইমানের গুণে গুণান্বিত হওয়ার কারণেই আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার কারণেই এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে একে অপরের প্রতি কোমলতা ও সহানুভূতি প্রদর্শন করবে মূলত এটাই হচ্ছে ইমানের দাবি আর এটাকেই বলা হয় আল্ল যা ইমানের এক অপরিহার্য গুণ মহান আল্লাহ আমাদেরকে